পঞ্চদশ খণ্ড শ্রীরামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ নরেন্দ্র ও হাজরা মহাশয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের দ্বিতলের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন সহাস্যবদন ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন নরেন্দ্র মাস্টার ভবনাথ পূর্ণ পল্টু ছোট নরেন গিরিশ রামবাবু দ্বিজো বিনোদ ইত্যাদি অনেক ভক্ত চতুর্দিকে আছেন। আজ শনিবার বেলা তিনটা বৈশাখ কৃষ্ণা দশমী ৯ মে আঠেরোশো পঁচাশি বলরাম বাড়িতে নাই শরীর অসুস্থ থাকাতে মুঙ্গেরে জলবায়ু পরিবর্তন করিতে গিয়াছেন জ্যেষ্ঠা কন্যা ঠাকুর ও ভক্তদের নিমন্ত্রণ করিয়া আনিয়া মহোৎসব করিয়াছেন ठाकुर खावा दू्राम कर ठाकुर मास्टर के बार बार जिज्ञासा करी छेन। की उदार भवनाथ सहस्ये बलि उन्नीर की चुप कर एक जोन हिंदुस्तानी भिकारी गान गत गान शनिल गान नरेंद्र भलो लागिया गायक के बलिल आबार गाओ श्री रामकृष्ण थी পয়সা কোথায় নরেন্দ্রের প্রতি বলিলেন তুই তো বললি ভক্ত সহাস্যে বলিলেন মহাশয় আপনাকে আমির ঠাউরেছে আপনি তাকিয়া ঠেসান দিয়া বসিয়া আছেন সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হাসিয়া বলিলেন বেয়ারাম হয়েছে ভাবতে পারে হাজরার অহংকারের কথা পড়িল কোনো কারণে দক্ষিণেশ্বরের কালীবাটি ত্যাগ করিয়া হাজরার চলিয়া আসিতে হইয়াছিল নরেন্দ্র বলিলেন হাজরা এখন মানছে তার অহংকার হয়েছিল শ্রীরামকৃষ্ণ ও কথা বিশ্বাস করো না দক্ষিণেশ্বরে আবার আসবার জন্য অরূপ কথা বলছে ভক্তদিকে বলিলেন নরেন্দ্র কেবল বলে হাজরা খুব লোক নরেন্দ্র এখনো বলি শ্রীরামকৃষ্ণ কেন এত সব শুনলি নরেন্দ্র দোষ একটু কিন্তু গুণ অনেকটা শ্রীরামকৃষ্ণ নিষ্ঠা আছে বটে সে আমায় বলে এখন তোমার আমাকে ভালো লাগছে না কিন্তু পরে আমাকে তোমায় খুঁজতে হবে শ্রীরামপুর থেকে একটি গোঁসাই এসছিল অদ্বৈত বংশ ইচ্ছা ওখানে একরাত্রি দু রাত্রি থাকে আমি যত্ন করে তাকে থাকতে বললুম হাজরা বলে কি খাজাঞ্চির কাছে ওকে পাঠাও এ কথার মানে এই যে দুধটুকু পাছে চায় তাহলে হাজরার ভাগ থেকে কিছু দিতে হয় আমি বললুম তবের সালা গোসাই বলে আমি ওর কাছে ষাষ্টাঙ্গ হই আর তুই সংসারে থেকে কামিনী কাঞ্চন লয়ে নানা কাণ্ড করে এখন একটু জব করে এত অহংকার হয়েছে লজ্জা করে না সত্যগুণে ঈশ্বরকে পাওয়া যায় রজ তমগুণে ঈশ্বর থেকে তফাত করে সত্যগুণকে সাদা রঙের সঙ্গে উপমা দিয়েছে রজগুণকে লাল রঙের সঙ্গে আর তমগুণকে কালো রঙের সঙ্গে আমি একদিন হাজরাকে জিজ্ঞাসা করলাম তুমি বলো কার কত সত্যগুণ হয়েছে সে বললে নরেন্দ্রর ষোলো আনা আর আমার এক টাকা দুই আনা জিজ্ঞাসা করলাম আমার কত হয়েছে তা বললে তোমার এখনও লালচে মারছে তোমার বারো আনা সকলের হাস্য দক্ষিণেশ্বরে বসে হাজরা জব করত আবার ওরই ভিতর থেকে দালালির চেষ্টা করতো বাড়িতে কয় হাজার টাকা দেনা আছে সেই দেনা সুত্তে হবে রাঁধুনি বামুনদের কথায় বলেছিল ও সব লোকের সঙ্গে আমরা কি কথা কই কি জানো একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না ধর্মের সূক্ষ গতি ছুঁচে সুতা পরাচ্ছ কিন্তু সুতার ভিতর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর প্রবেশ করবে না ত্রিশ বছর মালা জোপে তবু কেন কিছু হয় না ডাকুর ঘা হলে ঘুটের ভাবড়া দিতে হয় না হলে শুধু ঔষধে আরাম হয় না কামনা থাকতে যত সাধনা করো না কেন সিদ্ধিলাভ হয় না তবে একটি কথা আছে ঈশ্বরের কৃপা হলে ঈশ্বরের দয়া হলে এক একক্ষণে সিদ্ধিলাভ করতে পারে যেমন হাজার বছরের অন্ধকার ঘর হঠাৎ কেউ যদি প্রদীপ আনে তাহলে এক ক্ষণে আলো হয়ে যায় গরিবের ছেলে বড়ো মানুষের চোখে পড়ে আছে তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিলে অমনি গাড়ি ঘোড়া দাস দাসী পোশাক আসবাব বাড়ি সব হয়ে গেলো एक जन भक्त महाशय कृपा कूपे श्री रामकृष्ण ईश्वर बालक स्वभाव जेम कोचरे रत्न लसे आत लोक रास्ता दिए चले जा तार रत्न चाच्चे किंतु से कपड़े हाथ चेपे मुख फिरिए ना देवना आर हज जे चाय चले जा पेने पेचने दौड़े गए सेधे दिए फेले শ্রীরামকৃষ্ণ ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না আমার কথা লবে কি আমি সঙ্গী খুঁজছি আমার ভাবের লোক খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে আবার দেখি সে আরেক রকম হয়ে যায় একটা ভূত সঙ্গী খুঁজছিল শনি মঙ্গলবারে অপঘাতে মৃত্যু হলে ভূত হয় ভূতটা যেই দেখে কেউ শনি মঙ্গলবারে ওই রকম করে মরছে অমনি দৌড়ে যায় মনে করে এইবার বুঝি আমার সঙ্গী হলো। কিন্তু কাছেও যাওয়া আর সে লোকটা দাঁড়িয়ে উঠেছে হয়তো ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়েছে আবার বেঁচে উঠেছে সেজবাবুর ভাব হল সর্বদাই মাতালের মতো থাকে কোনো কাজ করতে পারে না তখন সবাই বলে এরকম হলে বিষয় দেখবে কে ছোটো ভট্টার্য নিশ্চয় কোনো তুক করেছে নরেন্দ্র যখন প্রথম প্রথম আসে ওর বুকে হাত দিতে বেহুশ হয়ে গেল तरपर चैतन्य हमले केंदे बोलते लगल ओ गए कर ले क्यों बाबा आरजे माँ आ गार अज्ञान के गुरु शिष्य के बोलें संसार मिथ्या तुम संगे चले आय शिष्य बोल ठाकुर ए रामाए सब भलोबाशेमार बापारा स्त्री इधर ऐम करुन তুই আমার আমার করছিস বটে আর বলছিস সোরা ভালোবাসে কিন্তু ওসব ভুল আমি তোকে একটা ফোন দিয়ে শিখিয়ে দিচ্ছি সেইটি করিস তাহলে বুঝবি সত্য ভালোবাসে কি না এই বলে একটা ঔষধের বড়ি তার হাতে দিয়ে বললেন এইটি খাস মরার মতো হয়ে যাবি তোর জ্ঞান যাবে না সব দেখতে শুনতে পাবি তারপর আমি গেলে তোর ক্রমে ক্রমে পূর্বাবস্থা হবে শিষ্যটি ঠিক ওইরূপ করলে বাড়িতে কান্নাকাটি পড়ে গেল মা স্ত্রী সকলে আছরা পিচড়ি করে কাঁদছে এমন সময় একটি ব্রাহ্মণ এসে বললে কি হয়েছে গা তারা সকলে বললে এই ছেলেটি মারা গেছে ব্রাহ্মণ মরা মানুষের হাত দেখে বললেন সে কি এ তো মরে নাই আমি একটি ঔষধ দিচ্ছি খেলেই সব সেরে যাবে বাড়ির সকলে তখন যেন হাতে স্বর্গ পেলে তখন ব্রাহ্মণ বললেন তবে একটি কথা আছে ঔষধটি আগে একজনের খেতে হবে তারপর ওর খেতে হবে যিনি আগে খাবেন তার কিন্তু মৃত্যু হবে এর তো অনেক আপনার লোক আছে দেখছি কেউ না কেউ অবশ্য খেতে পারে মা কি স্ত্রী এরা খুব কাঁদছেন এরা অবশ্য পারেন তখন তারা সব কান্না থামিয়ে চুপ করে রহিল মা বললেন তাই তো এই বৃহৎ সংসার আমি গেলে কে এই সব দেখবে শুনবে এই বলে ভাবতে লাগলেন স্ত্রী এইমাত্র এই বলে কাঁদছিল দিদি গো আমার কি হল গো সে বললে তাইতো ওর যা হয়ে গেছে আমার দুটি তিনটি নাবালক ছেলে মেয়ে আমি যদি যাই এদেরকে দেখবে শিষ্য সব দেখছিল শুনছিল সে তখন দাঁড়িয়ে উঠে পড়ল আর বললে গুরুদেব চলুন আপনার সঙ্গে যাই সকলের হাস্য আরেকজন শিষ্য গুরুকে বলেছিল আমার স্ত্রী বড় যত্ন করে ওর জন্য গুরুদেব যেতে পাচ্ছি না শিষ্যটি হটযোগ করত গুরু তাকেও একটি ফন্দি শিখিয়ে দিলেন একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে পাড়ার লোকেরা এসে দেখে হটযোগই ঘরে আসনে বসে আছে একে বেকে আরষ্ট হয়ে সব বুঝতে পারলে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে স্ত্রী আঁছড়ে কাঁদছে ওগো! আমাদের কি হল গো ও তুমি আমাদের কি করে গেলে গো ও দিদি গো এমন হবে তো জানতাম না গো এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে ওকে ঘর থেকে বার করছে এখন একটি গোল হল একে বেকে আরষ্ট হয়ে থাকতে সে দাঁড় দিয়ে বেরোচ্ছে না তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাটারি লয়ে দাঁড়ের চৌকাট কাটতে লাগল স্ত্রী অস্থির হয়ে কাঁচছিল সে দুম দুম শব্দ শুনে দৌড়ে এলো এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলে ওগো কি হয়েছে গো তারা বললেন ইনি বেরুচ্ছেন না তাই চৌকাট কাটছি তখন স্ত্রী বললে ওগো অমন কর্ম করো না গো আমি এখন রাঢ় বেওয়া হলুম আমার আর দেখবার লোক নাই কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে এ দোয়ার গেলে আর তো হবে না ওগো ওর যা হবার তা তো হয়ে গেছে হাত পাওয়ার কেটে দাও তখন হটযোগী দাঁড়িয়ে পড়ল তার তখন ঔষধের ঝোঁক চলে গেছে দাঁড়িয়ে বলছে তবেরে রে শালি আমার হাত পা কাটবে এই বলে বাড়িতে এক করে গুরুর সঙ্গে চলে গেল সকলে হাসিতে লাগিল অনেকে ঢং করে শোক করে কাঁদতে হবে জেনে আগে নথ খুলে আর আর গহনা সব খোলে খুলে বাক্সের ভিতর চাবি দিয়ে রেখে দেয় তারপর আছড়ে এসে পড়ে আর কাঁদে ओ गो दीदी गोमार् हलो गो